আনাস রদিলাতলা আনহু হতে বর্ণিত তিনি বলেন এক রাতে নবী সাল্লাসাল্লাম ইশার সালাত অর্ধেক রাত পর্যন্ত বিলম্ব করলেন অতঃপর সালাত আদায় করে তিনি বললেন লোকেরা নিশ্চয়ই সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে শোনো তোমরা যতক্ষণ সালাতের অপেক্ষায় ছিলে ততক্ষণ তোমরা সালাতেই ছিলে। ইবনে আবু মারিয়াম রহমতুল্লা এর বর্ণনায় আরও আছে তিনি বলেন ইয়াহিয়া ইবনু আয়ুব রহমতুল্লা আলহী হুমায়ত রহমতুল আলহী হতে বর্ণনা করেছেন যে তিনি অর্থাৎ হুমায়দ আনাস ওয়াদ আনহুকে বলতে শুনেছেন সে রাতে আল্লাহ রাসুল সাল্লাসাল্লামের আংটির উজ্জ্বলতা আমি যেন এখনও দেখতে পাচ্ছি